আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফত আর্ক ইসলামের আরেকটি পর্ব নিয়ে এই পর্বের মধ্যে যা থাকছে সেটা হচ্ছে স্বাদতেই নিরপেক্ষা শেখ মুহমদিন আল্লাহ রহম্লাকে জিজ্ঞাসা করা হয়েছে যে শাহাদ সম্পর্কে তখন তিনি উত্তরে বলেন যে শাহাদটা সেটা হচ্ছে শাহাদ মোহাম্মদ রসুল্লাহ দুইটা সাক্ষ্য এখানে একটা হচ্ছে লাইল্লা ব্যাপারে সাক্ষ্য আরেকটা হচ্ছে মোহাম্মদ রসুল্লামের ব্যাপারে সাক্ষ্য এই দুইটা হচ্ছে ইসলামের আসলে চাবির মতো কখন ইসলামে প্রবেশ করা যায় না এই দুটি বলা ছাড়া উচ্চারণ করা ছাড়া হম এই কারণেই রসুল আকলম সাল্লাহ আসলাম যখন ইয়মানে পাঠিয়েছেন তখন তিনি বলেছেন যে তার প্রথম দাওয়াত যেন হয় এই সাক্ষ্য দুটির ব্যাপারে যে ফলি এখন আবহাতে শাহাদ আন্না মুহম্মদ রসুল্লাহ যে তিনি বলেছেন তোমার প্রথম দাওয়াত হতে হবে এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই এবং দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে যে মোহাম্মদ সুসম আল্লাহ রসুল তাইলে প্রথম যে কারিমা সেটা হচ্ছে শাহাদুতাহ ইহাই যে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য যে আল্লাহ ছাড়া সত্য কোনো মবদ নেই এই হচ্ছে প্রথম কালিমা যে একজন ব্যক্তি তার মুখ দিয়ে এবং অন্তর দিয়ে সেকে আরো বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো বাবুদ নেই কারণ ইলাহ শব্দ ইলাহ মানে মা মানে মাবুদ বুধ ইলাহ মানে মাবুদ তাইলে কি হচ্ছে এটার অর্থ যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তিনি হচ্ছেন একক হম এই আপনার বাক্যের মধ্যে দুইটা অংশ রয়েছে হ্যাঁ একটা হচ্ছে না আরেকটা হচ্ছে হা অর্থাৎ লাহা হ্যাঁ এটা হচ্ছে না অংশ মানে কারোর সাথে সম্পৃক্ত নয় এমন কেউ নাই যেযুক্ত দুনিয়ার মধ্যে না করে দেওয়া হয়েছে যে যে কেউ এবং উপযুক্ত একমাত্র আল্লাহ তাইলে আমাদের এখানে খেয়াল করতে হবে আপনার ইল্ল এটার আসল অর্থ হচ্ছে ধরতে হবে অবশ্যই এবং এটার প্রমাণ আছে হম যে প্রমাণ হচ্ছে যে আপনার কোরআন মসজিদের মধ্যে আল্লাহ জাহু হম বলেছেন যে দারিখার হাক্কা তাহলে সেখানে আপনার চূড়ান্ত বলা হয়েছেন যে আল্লাহই সত্য সুতরাং এই সত্য ধরতে হবে নাইলে সামনে কি সমস্যা আসবে সেটা আমাদের অবশ্যই সুস্পষ্ট হয়ে যাবে তাইলে আমরা এখানে খবরটাকে আমরা লুকাইতে ধরলাম তাইলে এখন আমাদের ব্যাপারটা সুস্পষ্ট হয়ে গেল কেউ প্রশ্ন করতে পারে যে আপনারা ইলাহা ইল্লাহ আপনার কিভাবে বলতে পারেন অথচ অন্য আরো ইলেহ আছে লা লাহা ইল্ল্লাহ সেটা আল্লাহ নিজেই স্বীকার করে গেছেন যেমন কোরআন মসজিদ এ সুরা ভূতের মধ্যে একশো এক নম্বর আয়তে আল্লাহ বলেন যে তাদের ইলাহ গুলো তাদের কোনো ফায়দা করতে পারে নাই যেগুলোকে আল্লাহ ছাড়া তারা ডাকে যখন আল্লাহর বিধান চলে আসলো আল্লাহ আজাব যখন চলে আসলো তখন দিতে কোনটা তো আল্লাহ স্বীকার করে গেছেন কিন্তু সত্য মিথ্যা এটার পরের ব্যাপার এরকম ভাবে আল্লাহ শাহু সুরা ইসর উন চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ও রাতে জানা আল্লাহ ইলাহান আহর যে তোমরা আল্লাহর সাথে অন্য ইলাকে দাঁড় করাতে যেও না তাই না অন্য যে তারা মানছে সেটার বাস্তবতা অবশ্যই আছে হ্যাঁ আল্লাহ সেটাই বলছেন না করে দিয়েছেন অন্য করা হয়েছে এবং এরকম ভাবে সুরে কাহের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন যে আমরা তাকে বাদ দিয়ে কখনো অন্য ইলাকায় ডাকতে যাব না তাইলে এইখানে অন্য ইলার অস্তিত্ব যে আছে দুনিয়ার বুকে যে মানুষে মেনে নিচ্ছে কিছু थ लोकारा तो सब्स्तम क्योंकि जोब्क शब्द जो धरब लुकय खबर हिसाब तक समस्या थको तरह प्रश्न যে সাব্যস্ত করতেছে অন্য ইলা আছে কিন্তু অন্য ইলা নাই তাইলে আপনার অবশ্যই খবর মানতে হবে তাইলে এই যে ঝামেলাটা এই ঝামেলাটা কি লুকাইত ধরলে একবারে ঝামেলা শেষ হয়ে যায় তখন আমরা বলতে পারি যে অন্য ইলা তো ঠিক আছে আছে সমাজের মধ্যে চলছে পূজা দিচ্ছে মানুষে কিন্তু সেগুলো তো বাতিল সেগুলো তো সত্য না আল্লাহ বলছেন যে এটা এই জন্য যে আল্লাহ হচ্ছেন সত্যিকার ইলা সত্যিকার মাহবুদ আর তোমরা তাকে বাদ দিয়ে যেগুলোকে ডাকছ সেগুলো বাতিল আর আল্লাহ তিনি হচ্ছেন সর্বোচ্চ হম এবং তিনি সর্ব মহান اذا كان لدينا أصدقائنا في سورة نجمع ونحن نقول لنا بها أفرأيتم اللاث والعزة ومن آت الثالثة الأخرى لكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزة إن هي إلا أسماء سميتمها أمتم آباؤكم ما أوصب الله بها من وصف যে তোমরা কি মনে করছো যে তোমাদের জন্য এসে পুরুষ আর যেগুলা স্ত্রী লিঙ্গ সেগুলো আল্লাহর জন্য কারণ যতগুলোকে মহাবুত বানাইছে লাদুলাও স্ত্রী লিঙ্গ উজ্জামান এগুলো সব এসে স্ত্রী আর নিজ নিজেদের সব এসে ছেলে নিজেরা ছেলে পছন্দ করে আর আল্লাহর জন্য শুধু স্ত্রী লিঙ্গ করছে তারা তখন আল্লাহ বলেন্ক ইদাম কুসমাত বলে যে এই বন্টনটা একবারে কি অত্যাচারমূলক এটা জোলম হ্যাঁ জোলম করা হয়েছে বন্টনের মধ্যে ইনহিয়া ইসম্মা আসমা মহান্তম আল্লাহ বলে যে এগুলো আসলে বুহাস এগুলো কিচ্ছুই না বাপ দাদা তোমরা মিলে নাম বানাইছো আল্লাহর কোন প্রমাণে নাই তাইলে এইখানে হ্যাঁ আল্লাহ শানু যে তারা যে পূজা দিচ্ছে ল মানাত কে সেগুলোতে এখানে তারা প্রমাণিত কিন্তু এইগুলা বাতিল যে আল্লাহ বলছেন যে যেগুলো ডাকো সেগুলো সেগুলোর চলছে সমাজের মধ্যে সেটাকে এখানে আল্লাহ কি প্রত্যাখ্যান করলেন তাইলে এটার মা অর্থ দাঁড়ায় কি যে বলতে হবে আমাদেরকে হাকুন ই আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তাইলে এই সমস্ত ঝামেলা থেকে আমরা পড়াশোনা থেকে মুক্ত হতে পারবো আরেকটা আরেকটা শাহাদংশ সেটা হচ্ছে যে কথার সাক্ষ্য যে মোহাম্মদ হাসম আল্লাহ রসুল সেটা সেটা মনে হচ্ছে কি যে আমরা মুখে স্বীকার করবো অন্তরে বিশ্বাস করবো যে মোহাম্মদ বিন আবদুল্লা আল কুরাসি আল্লাহ হাসিমি তিনি হচ্ছেন আল্লাহ রসুল তাঁকে সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে जे जी जीन और मानुष सबसे पठान है आल्लाज शाहान वाले सूर आराम कर एक सौ अठान नम्बर आये قل يا أجه الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميد فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون الله بلشان هي رسول أبني بلون جهة منوش عميد تو ماذا رسوله شباباً نكوة الله رسوله شبابي بردتائي হম যিনি আকাশ ও জমিনের মালিক হ্যাঁ তিনি ছাড়া সত্য কোনো মধ্য নেই তিনি আপনার জীবন দেন তিনি মৃত্যু দেন হ্যাঁ সুতরাং তোমরা আল্লাহকে আল্লাহর উপরে ইমান আনো তার রসুলের উপর যিনি হচ্ছেন নবী আল উমি যিনি হ্যাঁ আপনার লেখা জানতেন না ওই আসার আগে এবং বলা হচ্ছে যে যেই নবী আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তার কালিমাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং এবং পাশাপাশি বিশ্বাস আনবে এবং তাকে মানবে তার অনুসরণ করবে আল্লাহকে তাইলে তোমরা হেদায়তো এরকম আল্লাহ আল্লাহ বলতেছেন যে বরকতমাসী সত্তা যিনি ফোরকানকে কোরআনকে নাজুল করেছেন তার বান্দারু যেন তিনি বিশ্ববাসীকে ভীতি প্রদর্শন করতে পারেন তাহলে বিশ্ববাসীর কাছে আগে যেরকম বলা হয়েছে তোমাদের সবার কাছে হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে সুতরাং রসুল যে ব্যাপক সৃষ্টি জগতের জন্য হ্যাঁ সেটা এখান দ্বারা প্রমাণিত এবং এই যে সাদাতে আমরা দিচ্ছি জাল্লা রসুলের ব্যাপারে এটার দাবি কি সেটার দাবি হচ্ছে যে আমরা রসুল আকরুল ইসলাম যে সংবাদ দিয়েছেন সেটাকে সত্য মনে করবো এবং আমরা তার আদেশকে আদেশ মেনে চলব তার নিষেধ নিষেধগুলোকে নিষেধ নিষেধ থেকে দূরে থাকব এবং যদি আল্লাহ ইবাদ করতে চাই তাহলে তার দেখানো পথ অনুযায়ী করবো এবং এই সাদাতের এই দাবিও যে আমরা কখনো এটা বিশ্বাস করব না রসুলের ক্ষেত্রে যে তিনি রুব বিয়েতের অধিকার রাখেন যে তার আমাদের রুবু কোনো বৈশিষ্ট্য আছে কারণ তিনি রসুল মানে তিনি রবের পক্ষ থেকে প্রেরিত সুতরাং রবের তার কোন দখল নেই কারণ আমরা তো তাকে রসুল হিসেবে মেনেছি হ্যাঁ বরং তিনি হচ্ছেন আবধ তিনি হচ্ছেন সেই আল্লাহর বান্দা তার এ বাদত করা হয় না তিনি হচ্ছেন রসুল যাকে অস্বীকার করা যাবে না তিনি মানুষের জন্য কোনো লাভ ক্ষতির মালিক নেই একমাত্র আল্লাহ যা না চাইবেন তা আল্লাহ বলছেন হের আপনি বলে দিন আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহ ধর্মান্ডার রয়েছে না আমি বলছি যে আমি গায়েব জানি না আমি তোমাদেরকে বলছি যে আমি কোন ফেরস্তা আমি কেবল আমার কাছে যে বহিয়াসায় সেটারই অনুসরণ করে থাকি এরকম তাইলে এখানের মধ্যে হ্যাঁ রসুল আকরুল ইসলামকে যে আব্দে মামুর হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দেন আমি কখনো তোমাদের লাভ ক্ষতির মালিক নই এবং আমি আমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করার আর কেউ নেই এবং আমি তাকে বাদ দিয়ে কোনো আশ্রয়স্থল আমি খুঁজে পাচ্ছি না সুতরাং আল্লাহ রসুলের হাতে কিছু নেই অন্য আরেকটা আয়তের মধ্যে সুরে আলাহ করে একশ্ব আল্লাহ বলেন্লা আল্লাহ রসুলকে আল্লাহ বলেন হে রসুল আপনি বলে আমি আমার নিজের क्षतर मालिक नई आल्ला चाहबा चाहले कथा कहीं कमी होम सम्रदायर विधि प्रदर्शक एवं सुसंबदाता एडा नहीं रसूल सम्पर्क सक्य देवर अर्थ তাইলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহ কখনো মালিক নয় এবং তিনি ছাড়া অন্য কোনো আল্লাহর সৃষ্টি হয়ে বাদতের মালিক নয় এ বাদতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ হাজু এই কারণে আল্লাহ হাজর একশো বলছেন হেরসুল আপনি বলেন যে আমার সালাত আমার কোরবানি এবং আমার জীবন মৃত্যু সব জন্য যিনি সর্বজগতের প্রতি পালক তার কোনো শরিক নেই এবং এই ব্যাপারে আমার আদেশ করা হয়েছে আর আমি সর্বপ্রথম মুসলমানের এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম হ্যাঁ আনুগত্য তাইলে রসুলের অধিকার হচ্ছে আল্লাহ যদি তাকে অধিকার দিয়েছেন যে সম্মান ও মর্যাদা দিয়েছেন সেটা সেটা হচ্ছে তিনি আল্লাহর ও রসুল যেটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদেরকে সাদা বুঝে সেই অনুযায়ী চলার প্রফিক দান করুন ওসল্লাহ আলব না মহম্মদ আলা রহি ওসাহাবিহি আজমাহী